আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার কিছু অংশ আলোচনা করার জন্য আজকে যে বিষয়টি আলোচিত হবে সেটা হচ্ছে তৌহিদুল ফজিলত আমরা কেন तवहिद सम्पर्नते चेषा कर एकक कर सब चाहते बड़ वजीब क्ज बाध्यतमूलक क्या सर्वमहान वजीब क्ज एट विश्वर सृष्टिर एकम उद्देश्य কারণ আল্লাহকে সৃষ্টি করেছেন অংশ ফজিলতের এখানে উল্লেখ করার চেষ্টা করব এক নম্বর ফজিলত আছে তাওহিদ যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে দুনিয়া এবং আখড়াতে নিরাপত্তা মিলবে দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে যে পাওয়া যাবে এর প্রমান প্রমাণ আল্লাহ আমের বিরাশি নম্বর আয়তের মধ্যে বলেন মিশ্রণ করেনি তাহলে তাদের জন্য রয়েছে নিরাপত্তা এই নিরাপত্তা বলতে দুনিয়াতে নিরাপত্তা আছে আখরাতেও নিরাপত্তা রয়েছে এবং ওহুম এবং তারা সঠিক পথের পরিপূর্ণ হেদায়ত পাবে দুনিয়া এবং আখরাতে এবং এই জাতীয় লোক পরিপূর্ণ হেদায়তের উপর আপনি অটল থাকতে পারবে তৃতীয় নম্বর যে ফজিলত সেটা আছে যে আল্লাহ শাহনুভ যিনি তৌহিদ প্রতিষ্ঠা করবেন তার ব্যাপারে নিজের উপর একটি কাজ বাধ্যতামূলক করে নিয়েছেন সেটা হচ্ছে মহাদেব হাদিস যেখানে মধ্যে বলেছেন হাদিস যে बंदार अधिकार आल्ला शरिक ना कर शिवे चार नम्बर तविदा करहहीद जी वास्तवयन जाए তাহলে আল্লাহর শাহ আমাদের সমস্ত গুণা মাফ করে দেবেন থেকে যদি যদি বা না করে কি মারা যায় এইভাবে সিরিক করে নাই হ্যাঁ তাওহিত প্রতিষ্ঠা করেছে তাহলে এটা প্রমাণ কি এটার প্রমাণ হচ্ছে যে আপনার আল্লা রসুল ইসলাম বলেন্লাহ রসুল বলছেন আল্লা বলেন এটা হচ্ছে বরণ করে আল্লাহ জালুসানু তার সমস্ত গুণা হম ক্ষমা করে দিবেন এটা হচ্ছে আল্লাহ জাল্লসাহ কথা হাদিসি কুৎসির মধ্যে যেটা পাওয়া যায় পঞ্চম নম্বর যে ফজিলত আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আল্লাহর হারাম করে দিবেন যে ব্যক্তি তহিদ প্রতিষ্ঠা করতে পারে এবং তার দাবি অনুযায়ী আমল করতে পারে খাটি অন্তঃকরণ নিয়ে আল্লাহ হাজির শানু জাহান্নকে হারাম করে দিবেন এর প্রমাণ হচ্ছে মাহমুদ ইবনুর রবিদি যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া সত্য করে মাহবুদ নেই এবং তার উদ্দেশ্য মাধ্যমে আল্লাহকে খুশি করা তাইলে এই জাতীয় মানুষ না। ৬ নম্বর যে ফজিলত সেটা আছে। কেয়ামতের দিবসে মানুষ যে তৌহিদকে প্রতিষ্ঠা করে তার এই তো কেয়ামতের দিবসে যখন মাপা হবে তখন তার সবচেয়ে এবং এর প্রমাণ হচ্ছে হাদিস যে তিনি বলেন রসুল্লাহ আলিয়াস্লামের সাদ করে যে <تسجد> إن قاص عليك الرصية آمك ثنتين ها <وأنهاك> كعلث نتين عملك <أمرك> ب إلىها إلى <إلا> الله فإن السماواات السبعة والأرضين السعة لووضععت في كفتة وضيعت لا إها <إلا> إ الله في كة رجت به لا إلىها إلى الله ولو أن السماوات السرع والأرضين السعة كل <كنا> ح <حلقة> مبهة قسمت <بصمت> لا إلىها إلى الله ووسبحان الله وبحد فإنها صلاة كل شيء وبا يرزق الخقة. <تسجد> নিশ্চিত কেবল কি বলবো তোমাকে আমার ওসিয়ত শোনাচ্ছি আমি তোমাকে দুটি জিনিসের আদেশ করব এবং দুটি জিনিস থেকে নিষেধ করব যে দুটি জিনিস আদেশ করব তা হচ্ছে এই যে আমি তোমাকে আদেশ করবো আল্লাহকে ধরার জন্য কারণ সাত আসমান এবং সাত জমিন যদি রাখা হয় এবং সপ্তাহ এবং সাত জমিনকেও একই পাল্লায় রাখা হয় হম বলেছে সকল সাত আসমান এবং সাত জমিন এটা যদি একটা রিং এর মতো হয় হুম। भेद करा जाए ना तो लाइल्लाटे चूर मार कर दीते चूर मार कर दीते कारण जे एट लाइल्ला हम प्रत्येक जिन साल यमे पूरा विश्व विश्व सृष्टि के रेजिक देा है और बोले जो तुम्हें दो जिनकी निषेध करहंकार आकटा हे शिल्पी তাহলে শীর্ষ অহংকার আমল করে যায় এবং সে বৃত্তবরণ করে তাহলে তার পরিণতি হবে জান্নাত সে জান্নাত ধন্য হবে হুম যদিও সে আমলের মধ্যে কিছু ত্রুটি করুক না কেন যদিও সেই কিছু পাপ সেটা সে করে থাকুক না কেন যেই পাপ এবং তার ক্ষমা হয়ে সে জান্নাতে প্রবেশ করবে হম তাইলে এই ব্যাপারটা তাহিদের বিশাল ফজিলযোগ্যতায় প্রমাণ করে এবং তাহিদের আপনার যে নেক সেটা যে সমস্ত আপনার গুণ চেতে সেটা এখানে বুঝা যায় এর প্রমাণ হচ্ছে সুল হম এরপর ইসা বন্দাউরুল এবং তার সেই কালিমা যে কারিমাকে তার সেই বাণী যে বাণীকে তিনি মারিয়াম আলী হস্লামের নিকট প্রেরণ করেছেন জাননাতে প্রবেশ করাবেন হ্যাঁ তার যেকোনো আমল থাকুক না কেন এরকম আট নম্বর ফজরত বলে আমরা শেষ করব নতুবা ভিডিওটা লম্বা হয়ে যাবে আট নম্বর হচ্ছে আপনার তহিদের ذي بكتي توحيد کے بستوان کرے سے بنا حساب بنا شاستی سے جانتا جیتے পারবে ایر کرمانہ خرج علینا النبي صلى الله عليه وسلم یوما فقال اريدت تعلی الامم فجعل یمر النبي جمعه الرجل والنبي جمعه رجلا والنبي جمعه الرحت والنبي ليس معه احد ورایت سوادا كثيرا سد الافق فرجوت ان يكون أمتي فقیل هذا موسوقم ثم قيل لي انظر فرأيت سوادا كثيرا سد لفق فقيل لي انظر هكذا وهكذا فرأيت سوادا كثيرا سد لفق فقيل هؤلاء أمتك ومع هؤلاء سبعون الف يدخلون الجنة بغير كساب فتفرق الناس ولم يبين لهم فتذاكر أصحاب النبي صلى الله عليه وسلم فقالوا أما نحن فولدنا في الشرك ولكن آمنا بالله ورسوله ولكن هؤلاء هم أبناؤنا أبناء রসুল আর কোন নবী তার সাথে দুজন মতাস আর কোন নবী এমন তার সাথে একটি গোষ্ঠী রয়েছে হম হ্যাঁ আর কোন নবী এমন তার সাথে কেউই নেই আমি দেখলাম মধ্যে যে অনেকগুলো আপনার মানুষ যেগুলো একবারে দুনিয়ার এক সাইডকে আপনার দেখে ফেলেছে আমি আশা করেছি যে এরা আমার উন্নত হবে কিন্তু আমাকে বলা হলো এ হচ্ছে মুহসাই ইসলাম এবং তার উন্নত তারপর আমাকে বলা হলো আপনি আরেক দিকে তাকান তখন আমি দেখতে পেলাম আরো বেশি সংখ্যক মানুষ যাও দুনিয়ার এক সাইডকে ডেকে ফেলেছে আমি আমাকে বলা হলো আপনি আবার এইভাবে তাকান আবার এইভাবে তাকান মানে দিকে তাকালাম আমি দেখতে পেলাম এরকম বিশাল সংখ্যক মানুষ মানুষ দেখলাম মানুষ গুলো বিক্ষিপ্ত হয়ে গেল রসুল আকুল ইসলাম কিন্তু তাদের কথা বলেননি যে তারা কেমন তাদের বর্ণনা দেননি সাবেক রাম ইতিমধ্যে আলোচনা শুরু করেছে কেউ বলেছিল যে আমরা তো উপর জন্মগ্রহণ করেছি হম অতঃপর যদিও আল্লাহর সুর উপরে ইমার আছে তারা হয়তো ইসলামের কাছে পৌঁছার পর যে সাবেক রাম এটা নিয়ে আপনার গবেষণা করছেন তখন রসুর আক উত্তর দিয়ে দিলেন বললেন হুম আল্লাহ তাই এরা হচ্ছে তারা যে যারা কখনো হম কুলক্ষণ ভাবে না ওলাই এসতার কোন কারোর থেকে ঝাড়ফুক নিতে চায় না ওলাই এসতে হন এবং কাউকে দাগ দিতে বলে না হ্যাঁ যেটাকে লোহা দিয়ে দাগ দেয় দেয় আরব দেশে যে ব্যবস্থা আছে আল্লাহর পরিপূর্ণ হয় তাইলে অবশ্যই বিনা হিসেবে সে জানাতে যেতে পারবে ওকাশেব নদী আল্লাহ দাঁড়িয়ে গেলেন বললেন আমি রসুল আল্লাহ যে হেরসেন আমি কি তাদের মধ্যে একজন তখন রসুল বললেন অবশ্যই যে উজ্ঞা তো তোমার মানে ফাস্ট হয়ে গেছে হম তোমার আগে বলে ফেলেছে এই কথা বলে সারা সাথে সাথে রসুল এমন বলে দেননি যে তোমারটা আমি জানি না বা বলবো না मोन कर जे चुप कर जावे। था बोलना मनो खराब करा हम्मली दिए दिलेन तो सूत्र द्वारा प्राण प्रमाण पे तरह जानना बिना हिसाब से प्रवेश जाए তাহলে আমরা আটটা ফুজিলুত এখানে বর্ণনা করার চেষ্টা করেছি আল্লাহ সাহান সেই ফজিলত গুলা যেন আমরা পেয়ে সেই ব্যবস্থা করে দিন এবং আমাদেরকে তৌহিদের উপর অর্থন রাখুন সেটির ফরিয়াদ এখানে শেষ করছি মসালা